শাখা প্রশাখা গুলো সোনার উপার ফলগুলো মাখনের চেয়ে নরম মদুর চেয়েও মধু পাতা সবচেয়ে কোমল কাপড়ের চেয়ে কোমল কিছু নদী যার স্বাদ কখনো বদলায় না কিছু শরাবের যারা পান করবে তাদের তৃপ্তি মিটবে কিছু নদী পবিত্র মধু কিছু নদী পানির যে ফলমূল তারা চাইবে তাই তাদের খাবার যে পাখির তারা খেতে চাইবে তাই তারা পাবে তাদের হচ্ছে স্নেম ও সুযোগ তাদের পেয়ালাগুলো স্বচ্ছ সোনার উপর তৈরি এর ছায়া এত বড় যে দ্রুতগতির কোন অস্রহী একশো বছর ধরে চলল সেই ছায়া থেকে বের হতে পারবে না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 তাদের চেহারা হবে চাঁদের মত তাদের বয়স হবে তেত্রিশ মানব জাতির পিতা হজরত আদম আলহ্লামের অবয়বে তারা সেখানে শুনবে তাদের পবিত্র স্ত্রীতের গান তার ছে ভালো হচ্ছে সেখানে তারা ফেরেস্তা আর নবীদের কণ্ঠে তারা নিখিল তাদের জগতের হচ্ছে চলানো চিরানো মণিমুক্ত মতো তাদের স্ত্রীর হবে পূর্ণ যৌবনা তাদের অঙ্গ প্রত্যেক যৌবনের উন্মাদনা চড়াতে থাকবে সে যদি তার সৌন্দর্য দেখায় তাহলে মনে হবে চেহারায় যেন সূর্য গেল তার হাসিতে আলোচন করবে তাদের ভালোবাসা হবে দুই আলোর মিলন কোন স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে তার আছে। তার পেশি আর হারের পেছন থেকে আলো ঠিকড়ে পড়বে সেই স্ত্রী যদি দুনিয়াতে তার সৌন্দর্য অপৃত করত তাহলে পৃথিবী ও মহাবিশ্যের মাঝে যা কিছু আছে সবকিছু সুন্দর ভাব দিয়ে পূর্ণ হয়ে যেত সব সৃষ্টি তার প্রশংসা করত গুণ কীর্তন করতো পূর্ব পশ্চিম সব তার সৌন্দর্য অলঙ্কিত হতো সব যখন কেবল তারই দিকে ফিরে থাকত সূর্যের আলো যেমন তার আলো হারিয়ে যায় তার সৌন্দর্য সূর্য সেব বা হারিয়ে যেত পৃথিবীর বুকে সবাই তখন চিরঞ্জীব সেই মহান সত্তা এক আল্লাহ বিশ্বাসী হতো তার মাথার অবকুণ্ঠন পৃথিবী ও এর মাঝে যা কিছু আছে তার সব কিছু উৎসাহ ভালো এগুলো থেকে সে হবে মুক্ত ধুত মুত্র শ্লেমা ও অন্যান্য নম্বর জিনিস থেকে পবিত্র তার যৌবন কখনোই মিটিয়ে যাবে না পোশাক কখনো জীর্ণ হবে না তার সৌন্দর্যের তার কাছে যায় এমন কোন পোশাক হবে না তার স্বামী কখনো তার কাছ থেকে বিরক্ত হবে না স্ত্রীর মনযোগ কেবল তার স্বামীর টিকেই থাকবে সেই তাকে ছাড়ার কাউকে চাইবে না স্বামীর ছাওয়া পাওয়া কেবল তাকে গিরেই হবে দুজন দুজনকে নিয়ে থাকবে সর্বোচ্চ স্বস্তি ও নিরাপত্তায় মানুষ কিংবা জিনদের মধ্যে থেকে কেউ তাকে কখনো চুয়ে দেখেনি সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহর চেহারা যিনি সব ধরনের সাদৃশ্য থেকে মুক্ত সেদিন এমনভাবে দেখা যাবে যেভাবে দুপুরবেলায় সূর্য দেখা যায় কিংবা মেঘ মুক্ত আকাশে যেভাবে চা দেখা যায় এক আহ্বানকারী ডেকে বলবে হে তোমাদের সুমহান আল্লাহ তাকে দেখার জন্য ডাকছেন কাজেই তাকে দেখতে আস তারা বলবে আমরা শুনলাম ও মানলাম তারা সবাই যখন প্রশস্ত প্রতাপ কয়চরা হবে মহামহিম আল্লাহ তার চেয়ার আনতে বলবেন আলুর মেম্বার আসবে আরো আসবে মুক্ত খনি সোনার উপার মেম্বার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 তারা বলবে আবার কি পুরস্কার তিনি কি ইতিমধ্যেই আমাদের চেহারাকে উজ্জ্বল করেননি আমাদের ভালো কাজের পাল্লাকে বাড়ি করেননি জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদেরকে জাননাতে প্রবেশ করার আর কে বাকি আছে এমন অবস্থায় হঠাৎ করে পুরো জাম্নাত জুড়ে আলোর রোশনীতে ভরে যাবে তারা তাদের মাথা উঁচু করে অবাক বিস্ময়ে রইবে মহান আল্লাহ বলবেন হে জান্নাতী মহান আল্লাহ নিজের মুখে সালাম একবার জান্নাতবাসী উত্তর বলবে হে আল্লাহ আপনি শান্তি আপনা থেকে শান্তি আসে আপনি সুমহান সব সম্মান আর মহাত্ম আপনারই সুমহান আল্লাহ তখন তাদের দিকে তাকিয়ে হাসবেন সর্বোচ্চ দিন তারা সবাই তখন উত্তর দেবে আমরা সন্তুষ্ট আপনি আমাদের ফল সন্তুষ্ট হয়ে যান তিনি বলবেন হে জান্নাতবাসী আমি যদি তোমাদের ফল সন্তুষ্ট না হতাম তাহলে আমার জান্নাতের অধিবাসী তোমাদের করতাম না তারা সবাই সমস্যারে বলবে আপনার চেহারা দেখান যাতে আমরা দেখতে পারি সুমহান আল্লাহ তখন তার আবরণ সরিয়ে নেবেন আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে এটা তাদের জনে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার কি সেই দিনের কথা মনে আছে যখন তুমি এটা করেছ ওটা করেছ তিনি তখন তাদেরকে তাদের দুনিয়ার কিছু খারাপ কাজের কথা মনে করিয়ে দেবেন তখন সে বলবে হে প্রভু আপনি কি আমাকে ক্ষমা করবেন তিনি বলবেন অবশ্যই